বিষয় হলো বললেন মানুষ আল্লাহ তোমাদের উপরে হস পরস করেছেন তোমরা হস কর তো এক লোক উঠে জিজ্ঞাসা করছে। তখন নবী সাল্লাম বললেন লাউ পুত না আমি যদি এখন বলি হ্যাঁ তাহলে কে ফরজ হয়ে যাবে প্রতি বছর হস করা এরপরে বললেন ধ্বংস হয়েছে নবীদের সাথে মানে বেদাতের কারণে নবীদের সাথে একতলাপ মানে বেদাত নবী যা বলছেন তা মেনে নেওয়ার নাম হইল তা অনুসরণ করার নাম সুন্ন আর করে তার বেদাত করে তাহলে তারা ধ্বংস হয়েছে দুটা কারণে একটা হইলো বেশি প্রশ্ন আরেকটা হইলো বেদাত বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের যে সকল বা বোনেরা সিরকি আকেই দা বেদাতি সেরকি আমল বেদাত ধ্বংস করার জন্য আরেকটা কৌশল খুঁজে বেশি প্রশ্ন করা আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করছি একটা জিনিস যে যারা আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা দিন মুখী হওয়ার যারা বেদাত করতেছে ওদের কিন্তু প্রশ্ন নাই আপনি দেখেন যে যারা অসংখ্য বেদাতে ডুবে আছে সে রেখে ডুবে আছে তাদের ফির আসে তাদের হুজুরেরা আসে কোন প্রশ্ন করে না কোনো প্রশ্ন নাই খালি প্রশ্ন খালি প্রশ্ন এজন্য আমি আপনাদেরকে প্রথম সতর্ক করব যা আমি সব ভাই বোনদেরকে এখন এই ব্যাপারে সতর্ক করি রাস্তা ঘাটে পথে ঘাটে যেখানে পাইছে সাই খালি প্রশ্ন প্রশ্ন ছুটে দিছে। মানে এটা আরেক বেয়াদ মোবাইলে সকাল নাই দুপুর নাই বিকাল নাই খালি শাহ ফোন নম্বর খোঁজে খালি মোবাইল নম্বর পাইছে এক সকাল বেলায় উঠি ঘুম থেকে সব সাইখের ফোন দিয়ে ফেলছে এক আধারে তা কোন সাইকে ধরে নাই আমি ধরছি ধরার পরে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাহেক সব কোন সাইখে নাই আপনি ধরে ফেলছেন মানে মহা খুশি কিন্তু যে কত বড় ক্ষতি করছে শাইকদের কত বড় গুন কাজ করছে সে কিন্তু বুঝে সাইখরা শাই খেরা প্রোগ্রাম করছে বিভিন্ন জায়গায় আলোচনা করছেন সকালে হয়তো একটু ঘুমাইছেন হে সকাল বেলায় ফোন দেওয়া শুরু করছে সবাই ক্ষতি করছে কোন পরিচয় নাই কে বলছেন কোথা থেকে বলছেন কি বা কে আমি তো তাকে দেখতেছি না তাহলে ওই ভাইয়ের আদব সালাম দিয়ে বলবে যে আমি অমুক অমুক জায়গা থেকে বলছি আনা আমি নবিসাম বিতর্ক থেকে বললেন আনা আনা মানে আমি এটা আবার কি উত্তর হইলো এটা কি কোন উত্তর হলো। তুমি কে তোমার নাম করা থাকলেও তারপরেও বলতে হবে যে আমি অমুক বলছি অমুক জায়গা থেকে পরিচয় দিয়ে তারপরে কথা হবে কিন্তু আমাদের ভাইদের অধিকাংশ এখন দেখে কোনো পরিচয় করে মাত্র ফোন করিনি এতো জানার দরকার কি জানি রেখলাম অনেক কেয়ামতর ময়দানে একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন মানে যে বিষয়ে সেখানে মানে যে বেয়াদী করা না শিখার অনেকগুলো উন্নত পদ্ধতি এলেম শিখতে হবে আর আপনি পঞ্চাশ বছরে তিরিশ বছরে চল্লিশ বছরে শিখতে পারেন নাই এক বছরে সব শিখে ফেলবেন আস্তে আস্তে শিখেন একটা একটা শিখেন এবং তরতিব ঠিক করেন আগে আমি ইমানের বিষয়গুলো শিখব ইসলামের বিষয়গুলো শিখব মৌলিক বিষয়গুলো আলহামদুলিল্লাহ এখন কত সুন্দর সুন্দর বই লেখা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের আপনি আরবের মদিনার আলমদের বই এখন বাংলা অনুবাদ আছে ইন্টারনেটে সব বই পাওয়া যায় তারপর আলহামদুলিল্লাহ আমাদের শাহেকদের বক্তব্য ইন্টারনেটে এখন প্রচুর আপনি কোন মাসালা জানতে চান শাহেকদের বক্তব্যের মধ্যে পাবেন আপনার আর তেমন প্রশ্ন করার দরকার হবে না তেমন কিছু আর লাগবে না যে এর বাইরে আপনি জিজ্ঞাসা করবেন এই দেখা যায় যে এলম শিখতে গেছেন আলহামদুলিল্লাহ তলব আলমের অনেক আদাব কাছে এক প্রশ্ন প্রশ্ন একই গুলোই আমি একদিন সাবার মসজিদ এগেছি তো প্রশ্ন তো শুরু করছি তো আসি প্রশ্ন একটা ঠিক হয় নাই শাইখের ভুল ধরে বসে তা ওই উত্তরটা তার পছন্দ হয় নাই এজন্য শাইকের উত্তরে হয়নি এটা প্রশ্ন নয় বেয়া দা এই জাতীয় প্রশ্ন করার দরকার আপনি যেহেতু জানেন আপনি আর প্রশ্ন করার দরকার কি আপনি যাতে ভালোটাই জানছেন সঠিকটা জানছেন তা আপনি সাহেবদেরকে জিজ্ঞাসা করার দরকার সবাইকে এজন্য আমি অনুরোধ করব আপনাদেরকে যে প্রশ্ন কম কাজ বেশি আমল বেশি যত যেগুলো জানি সেগুলো আমলে রূপান্তর করি জি আমরা অল্প একটা প্রশ্নের উত্তর যেগুলো একান্ত জরুরি তো লিখিত দিলে ভালো হয় লিখিত কি আছে আচ্ছা মুখে বলেন জি